ভালো ভালো গুণ দিয়ে গড় জীবন, মৃত্যুর পরে সবে করবে সরণ ভালো ভালো গুণ দিয়ে গড় জীবনী মৃত্যুর পরে সবে করবে সরণ ভালো ভালো গুন দিয়ে গড় জীবনী মৃত্যুর পরে সবে করবে সরণ অসহায় মানুষের পাশে দাঁড়ালে বিপদে বন্ধুর হাত বাড়ালে অসহায় মানুষের পাশে দাঁড়ালে বিপদে বন্ধুর হাত বাড়ালে তোমার দুঃখেও তাদের কাঁদবে মন মৃত্যুর পরে সবে করবে সরণ মৃত্যুর পরে সবে করবে সরণ ভালো ভালো গুণ দিয়ে গড় জীবন মৃত্যুর পরে সবে করবে সরণ মৃত্যুর পরে সবে করবে সরণ অপরের দোষ যদি গোপন রাখো লজ্জারা দিয়ে তালুকিয়ে রাখো অপরের দোষ যদি গোপন রাখো লজ্জা দিয়ে তালুকিয়ে রাখো প্রভুও তোমার দোষ রাখবে গোপন মৃত্যুর পরে সবে করবে স্মরণ মৃত্যুর পরে সবে করবে স্মরণ ভালো ভালো গুণ দিয়ে গড় জীবন মৃত্যুর পরে সবে করবে সরণ মৃত্যুর পরে সবে করবে স্মরণ ব্যথিত জনে যদি ফুটাও হাসি শান্তি আসবে তোমারও বেশি ব্যথিত জনে যদি ফোটাও হাসি শান্তি আসবে তোমারও বেশি দুঃখ ভুলে যাই যদি দুঃখী জন মৃত্যুর পরে সবে করবে সরণ মৃত্যুর পরে সবে করবে সরণ ভালো ভালো গুন দিয়ে গড় জীবন, মৃত্যুর পরেশা বেকর বেসরণ ভালো ভালো গুন দিয়ে গড় জীবনী মৃত্যুর পরেশা বেকর বেসরণ মৃত্যুর পরেশা বেকর বেসরণ মৃত্যুর পরেশা বেকর বেসর